যে কার্প করা হারাম আজকে দ্বিতীয় বৈঠকে তারি জেট ধরে আরো কিছু কথা বলবেন তোমাদের কাছে যে কোনো মুসিবত আছে পৃথিবীতে অথবা তোমাদের দেহের ভিতরে তা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে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 আপনার ভাগ্য যাতে তোমরা আফসোস না করো যা তোমরা পেলে না হাত ছাড়া হয়ে গেল হাত ছাড়া হয়ে গেল আফসোস না হলো না এটা এত টাকা নকশান হয়ে গেল আফসোস হয় না হয় না বলছেন যে যখন তোমাদের বিপদ আপদ আসবে তখন অক্ষম হয়ে বসে যেও না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে যেও না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 ফলে আফস থেকে আপনি বাঁচতে পারেন মনের কষ্ট থেকে আপনি বাঁচতে পারেন আপনার মনের আতাকুম কে আপনি নিবার তা নিয়ে গর্বিত না হও এখন মাসাল্লা পাঁচখানা গাড়ি আছে পাঁচখানা বাড়ি আছে খুব নিজে নিজে গর্ব আর দোয়া করছিলাম আমাদের সাথে এক মহিলা ছিল বড় লোকের মহিলা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 কিরকম কথা হল দুনিয়া দারের কথা তাই না দুনিয়া দারের কথা আল্লাহ পেয়েছেন কবরের আজান থেকে মুক্তি পেয়েছেন জাহান নামের আজান থেকে মুক্তি পেয়েছেন গ্যারান্টি পেয়েছেন তা কি করে বলবো তা বলবেন না জানেন না আল্লাহ কাছে আগের থেকে চান না কেন সেটা তো চাতে হবে দুনিয়ার কোন চাওয়া যদি আপনা না থাকে حسول جواكي آخرت جوا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرت من خلاق دنیا دنیا دنیا پلا مخلاق شخص أما جواكي سيسوا يغلو آخرت تلك نفسي ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرت حسنا وقنا عزام النار أولئك لهم نصيب مما كسبوا والله سريو الحساب دنیا شدو دنیا, دنیا, دنیا جوادنا دنیا جندگي شخص جندگي لا আপনি হজ করতে এসেছেন কি করতে হজ করতে এসেছেন যা পেয়েছেন তাই নিজেকে গর্বিত হলে হবে না খালাস আমার চিন্তা নেই আমার মন পর্যন্ত আর কোন চিন্তায় নেই কে বললো কে গ্যারান্টি দিলো মন পর্যন্ত দুশ্চিন্তা নেই আপনার কালকেই আপনি ফকির হতে পারেন তাই না আল্লাহ তারা সময় ভিখারি এসে বলছে মা কে আছো মা আমাকে একটা রুটি দিয়ে আমার ক্ষীড়া দূর করো স্বামী স্ত্রীতে খাচ্ছিল স্ত্রী কে বললো যাও একটা রুটি ভিখারি কে দিয়েছ পর্দার থেকে রুটিটা দিল। সেই ফাঁকে দেখেন ভিখারিকে যেমনি ফিরে এসে স্বামীর কাছে বসেছে আর চোখ দিয়ে দরদর করে চোখ পানি পড়ছে অশ্রু প্রবাহিত হচ্ছে দুই গন্ডে বয়ে যাচ্ছে স্বামী বলছে কি ব্যাপার তুমি কানতে লাগলে কেন একটা রুটি দিলাম বলে দান করলাম বলে তুমি কানতে লাগলে বলছে অগো তা নয় জানো আমি যাকে ভিক্ষা দিয়েলাম যাকে রুটি দিয়েলাম এলাম সে কে সে হচ্ছে আমারই স্বামী আমার আগেকার স্বামী সে আমার আগেকার স্বামী তাই আমি কাঁদছি ওই স্বামী আমরা একদিন বসে রুটি কাছিলাম এক ভিখারি এসেছিল আর সে ভিক্ষা চাইলে সে রুটি চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন ভিখারি বানিয়ে দিয়েছেন সে আজ ভিক্ষা করে বেড়াচ্ছে তাই আমি কাঁদছি বুঝছে তাই নাকি কোনো ফকির কে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল তুমি জানো যে ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল সে ফকির কে সেই ফকির ছিল আমি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 বকিলি করো আল্লাহ আর যে ব্যক্তি কথা শুনবে না এই উপদেশ শুনবে না এ কথা পছন্দ হবে না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 যেটা দেবে আজকে কাল কেয়ামতের দিনে উত্তম রূপে আল্লাহর কাছে পাওয়া যাবে। এবং তা বদ্ধিত আকারে পাওয়া যাবে তা কাজে লাগবে এবং তা জান্নাতে যাওয়ার জাননাতে হবে বখেলি কৃপণতা খুবই ঘৃণ আচরণ এবং তার যে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা আমাদেরকে অবহিত করেছেন নবী সাল্লাহ আলাই্লাম বিড়ালের কাছে এলেন বিলালের কাছে এসে দেখছেন তার কাছে তার ঘরে আছে সে যুগের খাদ্য কিভাবে পেয়েছিলেন খাদ্য স্তুপ জমা করা আছে রসুলাম বললেন মা হা যায় বিলাল এ কি কি তোমার ঘরে এরকম খাদ্য স্তূপ কেন বিলালের নিয়ত দেখুন বিলাল বলছেন জাহান্নাম বেলাল তোমার কি ভয় হয় না যে এই মাল এই খাদ্য কাল কেয়ামতের দিনে জাহান্নামের বাস্প হবে আল্লাহ আকবর জমা রাখলে জাহান নামের বাসপ হবে তার নয় মা নাকালুমিন করলে কোন মাল কম হয় না আর আল্লাহ তালা বলছেন ফাহিফো যে মাল তোমরা খরচ করো আল্লাহ তার কি করেন তার পেছনে আপনি দান করলেন তার পেছনে আল্লাহ আল্লাহ তার একজন কার জন্য দোয়া যে আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে তাকে তার বিনিময় দাও আর একজন বদা করে যে বখিলি করে কার করে ফা তালাফা ও বলে ফা খালাফা।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 যে তিনটি জিনিস বর্জন করবে সে তিনটি জিনিস অর্জন করবে যে অপব্যয় বর্জন করবে সে ইজত অর্জন করবে যে কৃপণতা বর্জন করবে সে মর্যাদা অর্জন করবে আর যে অহংকার বর্জন করবে সে সম্মান অর্জন করবে পৎপর যে যেমন করবে সে তেমন বদলা পাবে সৃষ্টি জগতে রুজি বিতাড়িত লোভী বঞ্চিত হিংসুক চিন্তিত এবং কৃপণ ঘৃণিত কেউই ভালোবাসে নিজের বাড়ির লোক ভালোবাসে না তাই না নিজের বউ ভালোবাসে না খরচ করতে চায় না বকিল কোথা তাই না যদি অপচয় হয় সত্যি কথা কিন্তু প্রয়োজনে যদি তোমার জন্য সাজতে বলে দুনিয়ার সুখ নেবে না তুমি তোমার বউটাকেও ভালো করে দেখবে না তো জান্নাতে গিয়ে হুর কি করে দেখবে তুমি তার মানে দরকার নেই বল আমার সুযোগ সুন্দর দেখা দরকার নেই আমার পয়সা বজায় থাক হ্যাঁ না না এরকম বকিলি করলে হবে না এই জন্য বকিল কে নিজের বাড়ির লোকও পছন্দ করে না বাইরের লোক তো করবেই না নিজের বাড়ির লোকও পছন্দ করে না বকিল তার মাল হেফাজত করতে পারে কিন্তু নিজ মান সম্ভ্রম হেফাজত করতে পারে না কারণে পারেন করলে কি করে হেফাজত হবে বকিল ধনী পরকালেও ঘৃণ যে বকিল হবে ধনী হবে সে আল্লাহর কাছেও ঘৃণ আল্লাহ তালার কাছেও সে সম্মান পাবে না রসুল্লাহ সাল্লাহ বলছেন মালদার ধনীরা তোমাদের ধন এই কোটিপতি লাখপতি মিলিয়নিয়া কেয়ামতের দিন নিঃস তবে হ্যাঁ সেই যে এইভাবে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 আল্লা উদ্দেশ্যে যারা দান করে ফা দান করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আর আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যারা দান করতে চাইবে তারা প্রকাশে করবে না গোপনে করবে নাকি টিভি সামনে করবে নাকি মানে প্রচার মাধ্যমে সামনে করবে লোককে দেখাবে যে দেখো আমি অমুক ভাই দান করলাম একটা ছেলের আমি পড়াশোনা দায়িত্ব নিলাম তার পরিবারের দায়িত্ব নিলাম গোপনে গোপনে করবে তাই না মিডিয়ার সামনে করবে না উদ্দেশ্য যদি ভালো হয় প্রকাশে দান করা যায় আমি বলছি না যে প্রকাশে দান করা যাবে না কিন্তু উদ্দেশ্য কি রাখতে হবে বদনাম থেকে বাঁচাও যেন উদ্দেশ্য না হয় আবার অনেকে তাদের সুনামের দরকার নেই কিন্তু বদনাম থেকে বাঁচতে লোকে বলছে করে না করে না ঠিক আছে করলাম কি জন্য বদনাম থেকে বাঁচার জন্য না দান করতে হবে একমাত্র কার জন্য আল্লা আল্লাহ রসুল যে এমন লোক কম আছে কুন তু আমি আমি মোহাম্মদ রসুল্লাহামের সাথে মদিনাবাসীর এক খেজুর বাগানে চলছিলাম খেজুর বাগানে ভিতরে যাচ্ছিলাম ফা লাইয়া আবাহরা তিনি মাকে বললেন আবু হরাইরা ধ্বংস হয়ে গেল ধ্বংস হবে না যারা এইভাবে হাতে করে খরচ করবে ব্যয় করবে তিনবার বললেন এটা ওই হাদিস একই কথা আছে যে এই শ্রেণীর মানুষও কম আছে কেয়ামতের দিনে ধনী হলে সেই হলো আসল ধনী এই জন্য দান করতে হবে কার্প্য করলে হবে না কম সে কম নিজের মালের ফরজ জাকাত আদায় করতে হবে গুনে গুনে আর না হয় শাস্তি অপেক্ষা করছে আপনি করা মকরু সেটাই আরকি কেউ যদি দোয়া করে যে হে আল্লাহ আমাকে অমুক ব্যক্তির মতো আমাকেও সম্পদ দাও যাতে করে আমি গরিব মিসক্রিনের সাহায্য করতে পারি এবং তোমার রাস্তাতেই আমি দোয়া ভরে খরচা করতে পারি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 এটা চুক্তি না এটা হচ্ছে কি যে আমার এখন ধন নেই আমি আল্লাহ তুমি আমি দান করব কিন্তু এই এই ওয়াদা ভুলে গেলে হবে না গোপাল ভারের বুঝতে ওয়াদাটা মনে রাখতে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও তাহলে দান করব এখন ধন হলো ও কথা ভুলে গেলেন এইটাই হচ্ছে খারাপ যে বললো যে আল্লাহ তুমি যদি আমাকে ধন দাও আমি দান করব তারপর আল্লাহ যখন ধন দিলেন বা খেলু বিহা তখন আর না আল্লাতে হবে প্রশ্নটা হলো আপনি আপনার বিষয়ে বললেন তগদির নির্ধারণ করা হয় তিনটে সময়ে বিশ্বরচনা রচনা পঞ্চাশ বছর আগে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 এ নয় এটা ভাববেন না যা আল্লাহ তালা আপনাকে বাধ্য করেছেন তাই আপনি পাপ করছেন তা না আল্লাহ আপনি যা করবেন তা লিখে রেখেছেন আপনার ভাগ্যে যা ঘটবে আল্লাহ লিখে রেখেছেন এ হলো সম্পর্কে এর বেশি ঘাটাঘাটি করতে গেলে বেশি তর্ক বিতর্ক করতে গেলে নিষেধ আছে বেশ আর দ্বিতীয় প্রশ্ন হল যদি কেউ এমন বিষয়ে যদি যদি বলে যা সত্যপক্ষেই তা কারণ তাহলে যদি বলা সমস্যা নেই কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে ঘটেছে সেই ক্ষেত্রে যদি বললে পরে সমস্যা আছে যেমন ও ঘটে গেছে বিশাল বিপদ ঘটে গেছে সে সময় আপনাকে মনে করতে আল্লাহর পক্ষ থেকে ঘটেছে কিন্তু আপনি যদি আমার কুকুরটাকে এখানে রাখতাম তাহলে ওদের ডাকাতি হতো না কিংবা যদি আমি এটা করতাম তাহলে এটা হতো না কিংবা যদি আমি এটা করতাম তাহলে এটা হতো এরকম আফসোস করবেন না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 বিদায় নিচ্ছি আসসালামাইকুম বরহমাতি ববরক